TV Banglai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 সালামু আলাইকুম ওরমতো আল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন ও সলাত ও সালাম সঈদুল সালীন মোহাম্মদিজমাইন পিস বাংলার দূরের ও কাছে সম্মানিত শুধু দর্শকবৃন্দ আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনায় আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর কানুল ইসলাম এর ইহ জগতের কল্যাণ এর মধ্য থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো সলাথ সলাতের গুরুত্ব অনুদাবন করলে সলাৎ কি এবং সলাদ কেন সলাথের গুরুত্ব সরিয়েতে কতখানি এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা ক্রমান্বয়ে যাবতে ইহ জগতে আমরা সলাথের মাধ্যমে কি করলাম পাচ্ছি আমরা এই বিষয়ে আলোচনায় যথারীতি যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন উদীয়মান আলেম শেখ আহমদুল্লাহ আর আমার সর্বমামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম শেখ মুজফর প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে রয়েছে আপনাদের ভাই হারুর হোসেন সুদী ও দর্শক বিন্দু আমরা বলেছিলাম যে সলা এর গুরুত্ব যখন আমরা বুঝতে পারব। এবং এর শারীরিক গুরুত্ব বুঝতে পারব। এর বাস্তবতা তখন আমরা পরীক্ষা করে দেখতে পারব এর ভিতরে কী অন্তর্নিয়ত তাৎপর্য রয়েছে আমরা এই বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা অনুরোধ জানাব আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে যা গত পূর্বে বলতে চেয়েছিলেন কিন্তু সময়ের কারণে সেটা হয়ে ওঠে নাই বাদ আসলে আপনি যেটা বলেছেন বাস্তব যে একটা বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে না পারলে সে বিষয়ের উপকারিতা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা সবচেয়ে ভালো গুরুত্ব দিয়ে পড়ে ফলে তার রেজাল্টটাও সে ভাবেই হয়ে যায় এই আমাদের দুটো বিষয় আলোচনা দরকার একটা হলো এবাদতের গুরুত্বটা সরিয়েতে কতখানি করান এবং শুনে কতখানি যদি কেউ এই গুরুত্ব অনুভব করে বদত করে তাহলে সে কি জাগতিক ফায়দা পাবে তবে তার আগে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম বাস্তবতা যে কাছে ইসলামী সেন্টারে সেন্টারে যে উনি মুসলমান হবেন্সে ফ্রান্সের এবং যুবক মানুষ তিরিশ বত্রিশ বছরের বয়স আমাকে থেকে বলা হলো যে ইউরোপিয়ান মানুষ ইসলাম গ্রহণ করে ইসলামের নাম কি করে না করে সহজে তাকে কালেমা পড়ানোর স্বীকৃতি দিও না সেটা হলো একটা হলো যে আমরা যখন ছোট ছিলাম মায়ের সাথে চার্চে গিয়েছি খ্রিস্ট ধর্মে চার্চে যাওয়া কোনো কিছুই না মূলত অর্থাৎ প্রচলিত সাধু পল প্রতিষ্ঠিত যে ধর্ম এখানে এবাদত বলে কিছু নেই কিছু আনুষ্ঠানিকতা আছে এটা যদি কেউ জীবনেও না করে তাহলেও তার জন্য যে জান্নাত সারা জীবন করলো তার জন্য অর্থাৎ হিটলার এবং মার্দার তেরেসা তাদের বিশ্বাস অনুযায়ী একই রকম জান্নাতের মালিক কারণ সবাই যিশুতে বিশ্বাস করেছেন যে কারণে বাস্তবতা হল খ্রিস্টান কমিউনিটিতে মহিলা ছাড়া কেউ তেমন চার্চে যায় না মহিলারা কাজ থাকে না তারা চার্চে যান তো ওইভদ্র লোক বলছেন যে আমি বড় হওয়ার পরে কখনোই চার্চে যাইনি কখনো প্রার্থনা করিনি এবং প্রার্থনা যে নিয়মিত করতে হয় এটা আমি বুঝতাম না কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে সকাল থেকে সন্ধ্যা আমাদের কখনো রাগ হয় কখনো লোভ হয় কখনো হতাশা আছে এই সব বিষয়গুলো ভিতরে বহুমুখী জমা করে ঘুমালেও এটা যায় না ওই কিছু লোড থাকে আবার দিনের পর দিন বছরের পর বছর আমাদের ব্রেনগুলো কঠিন হয়ে যাচ্ছে আচরণ উৎকণ্ঠিত হয়ে যাচ্ছে আচরণের ভিতরে রুড়তা আসছে নিজেকে কন্ট্রোল করা কষ্ট হচ্ছে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা সৌদি আরবে এসে আমি দেখলাম বলছেন তার মনে যে বোঝাটা কিছু সময় আল্লাহর সাথে কথা বলে প্রার্থনা করে স্যাজদা করে তাহলে নিশ্চয় তার ভিতরে একটা প্রশান্তি আসে সারাদিন পাঁচ ছয় ঘন্টা কাজের পরে আবার দুপুরে সে অজু করে তার দেহটা শান্ত হয় আবার কিছু সালাত আদায় করে তার মনটা শান্ত হয় আমার কাছে মনে হলো এই পা সত্য সালাদটা একমাত্র পথ যে পথের মাধ্যমে আমরা সকল উৎকণ্ঠা থেকে মুক্ত হচ্ছে মানে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব অর্জন করার এর কোন বিকল্প নেই আর দ্বিতীয় যে পয়েন্টটা বললো এটা আজকের প্রসঙ্গের সাথে জড়িত না সেটা বললো যে একটা সুন্দর পারিবারিক জীবনের যে প্রয়োজনীয়তা পরিবার যে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস এবং এটা একটা এবাদত অন্যায় বিবাহ করলে এটা সাধুপল বিশেষ করে বারবার বারবার লিখেছেন প্রচলিত ইঞ্জিলের ইসামা সিহের বক্তব্য আসছে কেউ যদি ঈশ্বরের জন্য বা আমার জন্য পিতা মাতা স্ত্রী সন্তান ত্যাগ করে পরিবার পরিজন সব ছেড়ে দেয় সন্ন্যাসী হয়ে যায় তাহলে যদি তুমি একান্তই পারো বিবাহ করো না তোমার কন্যাকে বিবাহ দিলে ভালো না দিলে আরো ভালো যে কারণে মুশকিল হয়ে যা বিষয়টা বলা হয়েছে বিয়ে করলে তুমি সংসার হিসেবে তাছাড়া সারা জীবন আল্লাহর এবাদত বন্দীগীর কিন্তু বিবাহ যে একটা এবাদত আল্লাহ খুশি হন বিবাহ করলে এটাও আমি মুসলমানদের কাছ থেকে শিখছি মুসলমানদের সাথে মিশে দেখেছি এটাকে তারা বড় মনে করে এজন্য আমার মনে হয়েছে যে একমাত্র এই ধর্মের মাধ্যমেই দুনিয়ার যে পারিবারিক এবং সুন্দর ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমি অর্জন করতে পারব যে শেখ মুজর বিনাদের গুরুত্ব সম্পর্কে বলুন যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এ এমন স্বরীয়ত গুরুত্ব দিয়েছে জাগতে গুরুত্ব আছে শরীয়তের দিক সিন দিকে সালাতের গুরুত্বটা ব্যাখ্যা করো আল্লাহ রব আলমিন সালাতকে যত গুরুত্বের সাথে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন অন্য বিষয়টা এত গুরুত্ব সাথে উল্লেখ করেনি শরীয়ত গুরুত্ব দেওয়ার কারণেই প্রথম একজন ব্যক্তির উপরে যে বিধান কার্যকর হয় সেটা সালাতের বিধান যখনই কোনো সন্তানের বয়স সাত চলে আসে তার উপরে অন্য কোনো এপদত কার্যকরী হয় না প্রথম কার্যকর হলো তার উপরে সালাদ সালাদ এই জন্য রসিস বলেছেন মুরুআলা যখন তার বয়স সাত হবে তখন নির্দেশ দেন যখন দশ হবে তখন তাকে শাসন করেও মেরে হলেও তাকে সালাদ করার জন্য বলো অন্য কোনো ক্ষেত্রে এই নির্দেশটা দেওয়া হয়নি দ্বিতীয় একটা প্রসঙ্গ কোনো ব্যক্তি মুসলিম বলে দাবি করতে চাইলে বা মুসলিম ভাই বলে দাবি করতে চাইলে তারা তোমাদের ভাই তবা বলতে এখানে দর্শকদের বুঝতে হয় তো কুফুরি থেকে তবাতে হবে ইমান আনার পরে ইমান অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র হওয়ার পরে অর্থাৎ শিরিকি এবং আসবে তারপরে আরো যোগ করা যায় রসুল্লাহ একটা হাদিসে বলছেন যে আল্লাসলিম হিসাবে তখন তার উপরে উচিত পাঁচ সালাদকে হেফাজত করা যেখানে আজান হবে সেখানেই পড়ে নিতে হবে এখানে শর্ত করা হচ্ছে মুসলিম হিসাবে এবং সাহাবে এক আজান হওয়ার পর একদিন সালাত কিন্তু মিহজান নামক এক সাহাবে তিনি সালাত পড়লেন না সালাত পড়ে এসে রসুল বললেন মা মানা তুসাল রসল্লা সাল্লা সাল্লাহ মুসলিম বলতে চাননি পোস্ত করেছেন আলাস্তা বিরজুল মুসলিম তুমি কি মুসলিম ব্যক্তি নাও তুমি সালাত পড়লে না কেন সেই ক্ষেত্রে সালাতের গুরুত্ব অত্যধিক প্রথমত এটা প্রথম আনার পরে এবং আখের হাতে এটাই প্রথম শোনা প্রথম এটা আমাদের দর্শকদের ভালো অনুভব করা দরকার আমরা যেমন আলোচনা করেছিলাম ইসলামের আরকান গুলোকেও উল্টো অনুভব করি অর্থাৎ ইমানের চেয়ে অনেক সময় সালাতের গুরুত্ব বেশি আল্লাহ আপনাকে কেয়ামতের দিন প্রথম যে এবাদতের কথা শুনবেন সেটা হলো সালাদ আপনি মসজিদ বানিয়েছেন কিনা আপনি হজ করেছেন কিনা আপনি রোজা মতো পালন করেছেন কিনা আপনি সওয়ালের রোজা রেখেছেন কিনা শেখ মুজাফর আপনার আলোচনা একটা বিষয়টা ওই ক্লিয়ার করা দরকার দর্শকদের জন্য যেহেতু একজন সাহাবির নাম নিয়েছেন এবং তিনি তখন জানা ছিল না উত্তরটা দিলেন পরে জবাব আসছে যখন জামাত হবে তখন লোকদের সাথে তুমি সালাদ পড়ে নিও এটা তোমার নফল হবে যেটা আগে পড়েছ ওটাই সালাদ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত দর্শক বৃন্দ সময় হলো আমাদের একটা বিরতিতে যাবার ছোট্ট বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে এই সুন্দর আলোচনায় আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে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 सकाल मुहम सलहम अबूरा रसुल्ला जे व्यक्ति शिक्षा अर्थात दिनी शिक्षा अर्जन करार्ज पथ अवलम्बन करें आल्ला पथ सहज कर दें से ही मुस्लिम चतुर्थ खंड जिकर अध्या हाथ संख्या छ हज़ार पाँच आठार সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু সুদী দর্শকবৃণ বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আলোচনা হচ্ছিল সলাাতের গুরুত্ব প্রসঙ্গে আর আপনারা জানেন সলাত ইসলামের দ্বিতীয় রোকন বরং আমলি চারটি রক্ষণের প্রধান রোকন হচ্ছে সলাাত কাজেই সলাাতের গুরুত্ব সবিশেষ এটি যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে সলাাতের উপকারিতার প্রশ্নই আসে না এজন্য আমাদেরকে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে শেখ আহমদ আমরা আলোচনা করতে চাচ্ছি যেটা হলো যে সলাত আল্লাহ রবাহিনের কথা বলেছেন নির্দেশ দিয়েছেন কিন্তু সালাত এমনকি দেখে নিয়ে দান করেছেন। এই বিষয়ে একটু আলোকপাত করছি চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন ধন্যবাদ আপনাকে আসলে অন্য সমস্ত এবাদতের চাইতে অন্য সমস্ত আমলের চাইতে সালাদটা যে স্বতন্ত্র সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তার জন্য এই একটি প্রমাণ যথেষ্ট বিষয়টি যে সমস্ত বিধান আল্লাহ তালা জিবরিল জিবরিল পাক রাবুল ইজাদের পক্ষ থেকে এসে রাসুল্লাহ সাল্লাহাম কাছে বিধানটা দিয়ে গেছে সাল্লাহাতের বিধানটি দেওয়ার জন্য আল্লাহাক সুবহান স্বয়ং রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মেয়েরাজে ডেকে নিয়ে নিজে সরাসরি সাল্লা অফার করেছেন এই বিধানটা আল্লাহ তাহলে দিয়েছেন অতএব এটা খুব সহজেই বোধগম্য যে সালাত অন্য যে কোনো বিধানের চাইতে একজন মুসলিমের কাছে তথা ইসলামের দৃষ্টিতে সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে যে আমাদের সমাজের অনেক মুসলিম ভাই। যারা আসলে কালিমা পাঠ করেন কালিমা শাহাদাতকে বিশ্বাস করেন এবং মুসলিম বলে গর্ব বোধ করেন তারা অনেকে সালাত আদায় না করেন এবং না করার ক্ষেত্রে কিছু কথা তারা বলে থাকেন যে কথাগুলো আসলে সঠিক নয় তার ভিতরে একটি কথা অনেক ভাই সালাত আদায় করেন না যদি বলা হয় তো বলেন যে আমি নামাজ না পড়লে কেমন হবে যদি আপনি তাদের জন্য মসজিদে জানেন স্পষ্ট ভাবে বলেছেন যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে তাকে মুমিন হিসেবে তোমরা সাক্ষ্য দিবে আর যেটা শেখ মুজফরে আলোচনার মধ্যে ফুটেই উঠলো আমাকে মানে কয়েকজনের বিষয়টা প্রশ্ন করলেন বলেন দেখেন আপনার ইমান আছে কি না এটা আল্লাহ তালার কাছে আপনি বুঝতে পারবেন তবে আপনি পিপাসার্থ একজনের কাছে পানি চেয়েছেন ঠান্ডা পানি এনে দিয়েছে পাশ থেকে একজন বললো যে আমি ওকে দেখেছি আপনার বিশ্বাস আপনার আচরণকে প্রভাবিত করবেন আপনি পানি পান করতে পারবেন না বিষ নয় যদি বলে যে পানি এনে ছিল একটু থুতু ফেলতে দেখছি আপনি কিন্তু ওই পানি পান করতে পারবেন না কারণ ওই লোকটার কথায় আপনি শতভাগ নয় বিশ্বাস মানুষের আচরণকে প্রভাবিত করে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে একজন বললো এক মাইল দূরে মারামারি হচ্ছে না আপনি যদি ওই লোকটার কথায় করবে আপনি হয় ওই পথে যাবেন না অথবা আরো দশ বিজনকে জিজ্ঞাসা করবেন অথবা ডাইভার্ট করবেন কাজেই আপনি আল্লাহর উপর ইমান আছে বলে দাবি করছেন অথচ আপনার আচরণের কোনো প্রভাব নেই আল্লাহ ইমানের প্রকাশক হিসেবে যে কর্মটা করতে বলেছেন এটা আপনি করছেন না আপনার আচরণে ইমানের দাবি করছেন এটি যেমন দুঃখজনক এর চাইতে আরো অনেক বেশি হতাশাজনক এবং দুঃখজনক বিষয় হলো অনেকে নিজেদেরকে ধর্ম গুরু তথা মুসলিম ধর্মের গুরু হিসাবে দাবি করেন এবং সমাজের বহু মানুষ তাকে ধর্মগুরু হিসাবে মানেন এমন অনেক ব্যক্তি আছেন যারা ভুলেও করিম একটি আয়াত পেশ করেন আমি অনেককে শুনেছি আয়াতটি পেশ করতে যে আল্লাহ বলেছেন যে তোমার রবর ইবাদত করো তখন পর্যন্ত যখন তোমার একিন না আসে এখন একিন বাংলা ভাষায় আমরা অর্থ কিন্তু সাধারণ মানুষদের জন্য পিছনে ফিরে যেতে হবে অর্থাৎ আমরা আল্লাহ করবো রসুল আমার প্রশ্ন হলো দর্শকদের কাছে কাজে যদি কেউ মনে করে আমার রসুল্লাহ বেশি অথবা রসুলের একিনের পরে সালাতের প্রয়োজন ছিল আমার প্রয়োজন ওই ব্যক্তি তো মুসলমানই না কারণ সে ব্যক্তি নিজেকে মোহাম্মদ রসুল্লাহামের পদ্ধতির বাইরে চলে বা সমস্যা হল আমাদের আল্লাহ করব আর সেই মডেলদ রসোলা সাল্লাম যে ব্যক্তি যতখানি রসুল্লাহামের মডেলে আসেন ততখানি আমরা তাকে ভালো বলবো এই চেতনা না থাকার কারণেই রসোল্লা আমরণ সালাত করেছেন অসুস্থ হয়েও জামাতে গিয়েছেন সালাত জামাতে না আসে সালাদ ঘরে পরে জামাতে আছে না সেও মুনাফেক বলে গণ্য করা হয়েছে আমাদের একটু আরেকটি বিষয় যে জীবন সায়ান্নে এসে তিনি জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে চরম অসুস্থ অবস্থা যখন তিনি তার ঘর থেকে মসজিদ এসে সালাত আদায় করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছেন তখনও তিনি করেছেন জামাতের সাথে কতটা গুরুত্বপূর্ণ হলে তার জীবনের শেষ মুহূর্তে চলতে পারছেন না দুজনের কাঁধে বর করে পাউকে জমিনে হেসরে হেসরে টেনে টেনে মসজিদে আসছেন আর আমরা দাবি করছি শেষ হসিৎ ছিল আসলা সুতরাং সলাতের গুরুত্ব কত বেশি আমি শেখ মুজফর একটু বলবো যে সলাত গুরুত্ব বুঝতে গিয়ে আমরা দেখি যে অন্যান্য আহকামগুলি আল্লাহ আল্লাহর আলমিন নির্দেশ করেছেন রসোল্লা বুঝিয়ে নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন কিন্তু সলাতের ব্যাপারটা এরকম ব্যতিক্রম যেখানে আল্লাহ রবমিন জিব্রাহিলকে শিখাইয়েছেন আর জিব্রিল আমিন এসে রসুল্লাহ প্র্যাক্টিক্যাল করে দেখিয়ে দিয়ে গেছেন নিজে শিক্ষা দিয়েছেন সাহাবিদের হওয়ার পরে তার বাস্তবতা শিক্ষা দিয়েছেন কিন্তু সালাতের বিষয়টা দুই দিন করে দশক্তাল তার মাধ্যমে স্পষ্ট হয় যে সালাতের আহকামগত গুরুত্ব যে তরীকা আদায় করেছেন রসল সাল এটা আল্লাহ প্রতি নির্ধারিত যে কথাটির আগে আলোচনা আসছিল যে কেয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে তারপরের বাক্যটা হলো যে সালাত কিন্তু এর বিশুদ্ধ ভাবে আদায় করার গুরুত্বটা সে লক্ষ্য করে না অথচ আল্লাহ মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্ন ওয়ল নামক শাস্তি যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন এবং লোক দেখানোর জন্য আদায় করে তাহলে সালাত আদায় করলেই হবে না বিশুদ্ধ আদায় করতে হবে হাদিসের শেষে বলা হয়েছে সালাদ যদি সঠিক হয় অন্য আমল সঠিক হবে সালাত যদি নষ্ট হয় ফাসাদাত নষ্ট হয় অন্য আমলেও নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যারা সালাদ আদায় করে তারা তো মুক্তি পেয়ে গেলেন তবে শর্ত হলো বিশুদ্ধ আদায় করা ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে মুবারক জানাচ্ছি এত সুন্দর আলোচনার জন্য শুধু ও দর্শক আমাদের হাতে আর সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা স্পষ্ট করে জানতে পারলাম সলা ভিতরে ওক্য নির্ধারক সলাৎ আল্লাহ রবীন্দিন পরসজ করেছেন আর সলাথের মাধ্যমে তিনি পরীক্ষা নেবেন সলাৎ যদি গ্রহণযোগ্য হয় তাহলে অন্যান্য আবাদত গ্রহণযোগ্য হবে সলাদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আবাদতে গ্রহণযোগ্য হবে না আর সেজন্যই আল্লাহরুল্লাহিনের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো অতএব স্পষ্ট ব্যতীত কখনো ইমান হতে পারে না এই সত্য আমরা বাস্তবতায় পর্যবেশিত করি আল্লাহ রবাহিন আমাদের সকলকে তো বিদ্যান করুন আমিনা ইনকুই সসালামাল কপালের উপরে থাকবে মানে দাঁত বেশি কাশাদার দ্রব্য পান করবে বিদ্য উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে शायखुर रज्जा के साथ ते मतमत आज रत साढ़े दस टायबार सकाल नीट टी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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin naik dekhun ardhangini natik tangini aaj